আলহামদুলিল্লা সালাম আল রসুল্লাম আউ্লাহিন আজকে আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হল আল্লাহর সাথে মুরাকবা অর্থাৎ আমাদের প্রতিটা নিরবতা কথা কাজ দৃষ্টি সব ক্ষেত্রে। আল্লাহ রব্বুল আলমিনের উপস্থিতি এবং তিনি দেখছেন এই বিষয়টা কল্পনায় রাখা আর বাস্তবতা তো এটাই যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই সবকিছু সর্বক্ষণ দেখছেন ছোট বড়ো কোন কিছুই আল্লাহ রব্বুল আলমিন থেকে গোপন নেই ইয় আলম খা সুদুর। যে চোখের খেয়ানত সেটাও তিনি জানেন অন্তরে যা গোপন রাখে সেটাও তিনি জানেন কে কি কল্পনা করছে এটাও আল্লাহ রব্বুল আলমিন অবগত আছেন তো এই জন্য একজন বন্দা সর্বদা আল্লাহ ত এই সিফাতের ইস্তহজার রাখবে সর্বদা আল্লা রবুল্লা আলমিনের এই সিফাত স্মরণে রাখবে হাদিসের রসুসাল্লাহ আলসালাম বলেছেন যে ইহসান হলো তাবুদাল্লাহ তারাহু। ফাঈ যে আল্লা রবুল্লা এমনভাবে আবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ যদি তুমি আল্লাহকে না দেখো আল্লাহ তো অবশ্যই কি করছেন দেখছেন আর ব্যাপারে হাদিসে এসেছে কানা ইয়ুরুল্লাহ কুল্লাহ যে তিনি আল্লাহ রবুল্লা আলমিনকে স্মরণে রাখতেন সর্বক্ষণ যখন আল্লাহ রব্বল আলমিন স্মরণে থাকে তার সামনে উপস্থিত থাকে তখন সে কোনো কথা বলুক কোনো কাজ করুক কিছুই সে ন্যস্ত করে কার দিকে আল্লাহর দিকে এই জন্য তার কথা অসংযত হয় না কথার মধ্যে আল্লাহর নাম যে কোনোভাবে তার কি হয় চলে আসে নিজে এটা করব সেটা করব আমি উমুক এই সব অহংকারমূলক কথাগুলো তার থেকে কি হয় না বের হয় না কারণ সে দেখতেছে কে রয়েছেন আল্লাহ রয়েছেন তাইলে সব কিছু করেন কে আল্লাহ তালা তখন নিজে কোনো কিছু করার প্রতিজ্ঞা করলে সে আল্লাহর নাম নেয় ইনসা আল্লাহ বলে কোনো সুসংবাদ পেয়ে গেলে সে কি বলে আলহামদুলিল্লাহ বলে কোন শক্তির কাজের কথা আসলে লাউলা ওলা কু আতাহ কুয়া ইল্লা বিল্লাহ বলে আশ্চর্যর কোনো কিছু সামনে আসলে সে সুবাহান বলে মানে যে কোনো প্রসঙ্গে সে আল্লাহর নাম কি করে সে মুখে উল্লেখ করে তার দিলের মধ্যে আসেন আল্লাহর উপস্থিত এই কারণেই তার মুখ দিয়ে এর প্রকাশটা কি ঘটে আর আল্লাহর কোন না ফরমানির মধ্যে ঝড়াতে পারে না জিকির এর মূল অর্থ এটা যে অন্তরে আল্লাহর পাকের স্মরণ থাকবে সেই আলোকে সেই অনুপাতে সেই চাহিদায় মুখের মধ্যে আল্লাপাকের নামটা উচ্চারিত হবে কাজে কর্মে সে সেই বিষয়টাকে উপস্থিত রেখে সেই বিষয়টাকে কল্পনায় রেখে সে পদক্ষেপ গ্রহণ করবে এই জন্য কেউ তাকে না দেখুক নির্জনে থাকুক আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন সেই আলোকে তার কাজটা হবে এটা তা কোয়া তো জিকির যখন প্রকৃত অর্থে কারো অন্তরের মধ্যে এসে যায় তখন তার অন্তরের মধ্যে এই অনুভূতি থাকে এর প্রকাশ মুখে দিয়া ঘটে এর প্রকাশ তার কাজের মধ্যে প্রকাশ পায় বাস্তবায়ন তখন আর সেমন ভাবে ভয় করতে পারি যেন আমি আপনাকে দেখছি সর্বদা যেন এমনটা হয় হাত মৃত্যু পর্যন্ত যেন আমার এই অবস্থা বিরাজমান থাকে এটা একটা বাস্তব এই বাস্তবটা বাস্তবতাটার উপলব্ধিটা অনুভূতিটা আমাদের মধ্যে কি হওয়া চাই জাগরত জাগ্রত হওয়া চাই এটা আমাদের মধ্যে জাগ্রত থাকা চাই তাহলে আমরা আল্লাহ রবীন্দ্রিয়া আমাদের দ্বারা হবে আর আল্লাপের নিয়ামত গুলোর অপব্যবহার আমাদের দ্বারা হবে না আর শান্তির মূল মন্ত্র এটা রহস্য এটা আল্লাহ বিফমা ইন্নুল খুলুব আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরের প্রশান্তি আসে যার কাজ আল্লাহ নাফর মানিমূলক হবে না মানে উল্টা পাল্টা কথা তার মুখ দিয়া বের হবে না মনের মধ্যে আল্লাহ স্মরণ থাকবে বলেন দুনিয়ার কোন পেরেশানি আছে যে তাকে কাবু করতে পারে দুনিয়ার কোনো বিপদ আপদ কোন পেরেসানি দুনিয়ার কোন ডর ভয় প্রতিপক্ষের শত্রুর কোনো ধরনের কোন হুমকি ধমকি তাকে ভীত করতে পারবে সন্তুষ্ট করতে পারবে কাবু করতে পারবে নু হিসালাম কি বলেছেন ফাকি দু জামি আন আমি একটু সুযোগ একটু অবকাশ কি করি না চাই না অথচ তিনি একা সাড়ে নয় শত বছর যাবৎ লোকদেরকে কি করতেছেন বোঝাচ্ছেন দাওয়াত দিচ্ছেন কেউ মানতেছে না শুধু মানে না এতটুকু পর্যায়ে কথা অপরাধী অস্বীকারীদেরকে জন্ম দিচ্ছে এখন এই আশাও আর করতে পারি না যে এরা গ্রহণ তারা গ্রহণ না করলেও তাদের বংশধর গ্রহণ করবে এই সম্ভাবনাও এখন কি তারপরও নুহাল ইসলাম তাদের উপর কি চ্যালেঞ্জ ছেড়েছেন ফিদাম সব সবাই মিলে আমার বিরুদ্ধে কৌশল করো ষড়যন্ত্র করো আমাকে সুযোগ দিও না ইন্নি থাল তু আল্লাহি রুম আমি নির্ভর নির্ভরশীল হয়েছি ভরসা করেছি আল্লাহর যিনি আমারও বরফ তোমাদেরও রব তোমরা যতই অমান্য করো আল্লাহর রবু বিহতকে স্বীকার কর না বা রবু দাবি অনুযায়ী তাকে ইলাহ মানো না কিন্তু তিনি তোমাদের কি রব নিশ্চিত আমি সেই রবের উপর কি করেছি ভরসা করেছি আসলে একজন মুমেন তার দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের অবস্থান এইভাবে হবে তখন সে আল্লাহর নাফরমানি করতে সবচেয়ে বেশি ভয় পাবে আল্লাহর কে আর সবচেয়ে বেশি আগ্রহের এবং গৌরবের এবং প্রতিযোগিতার শক্তি খরচের জীবন বাজি লাগায় দেওয়ার ইয়া হবে হবে ক্ষেত্র তার সে ন্যাকামলের জন্য ছোটো থেকে ছোট ন্যাকামলের জন্য তার জীবন বাজি লাগিয়ে দিবে যে কোনো ধরনের নাফরমানির জন্য নাফরমানি থেকে সে জীবন দিয়ে দিবে তারপরও নাফরমানির মধ্যে কি হবে না লিপ্ত হবে না আল্লাহ রব্বুল্লা আলমিনের স্মরণটা যখন তার কারো দিলের মধ্যে এইভাবে গেঁথে যায় আর এই অবস্থাটা যখন এসে যায় বোঝা গেল যে তার মধ্যে কি এসেছে ইমান এসেছে এই অবস্থায় যদি তার মৃত্যু হয় ইনশাল্লাহ কোনো কি নেই চিন্তা নেই কিন্তু আমাদের কি অবস্থাটা হয়েছে যে আল্লা রব্বুল আলমিনের যে কোনো প্রকারের নাফরমানিকে পৃথিবীর যত ভয়ঙ্কর বস্তু আছে আর চেয়ে বেশি ভয় পাই আমরা দিনের যে কোনো নেই না ওলা তু হাক্তি রান্না সই আতান কোন মন্দ কাজকে কোন বদ ছোট মনে করো না এটাও ভয়ঙ্কর কিন্তু আমাদের অবস্থা হলো কি কেউ যখন আমাদেরকে দেখতে থাকে তখন আমরা ভালো থাকি যখন নির্জনে থাকি তখন আমরা কি বলগাহীন হয়ে যায় লাগাম ছাড়া হয়ে যায় এর অর্থ কী এর অর্থ হল মা কদারুল্লাহ হাক্কা কদরিহি আল্লাহ তালাকে যথাযথ মর্যাদা তারা দেয়নি ছয় বছরের বছরের একটা শিশু তার সামনে কোনো অশ্লীল কাজে আমি কি হই না লিপ্ত হই না কিন্তু আল্লাহর সামনে আমি বিভিন্ন অশ্লীলতায় নাফরমারির মধ্যে কি হচ্ছি আমি যেন আল্লা রে ছয় বছরের একটা যথার যথ কদর তারা বুঝল না ইনসান মা রব্বিকল করিম তোমার সে করিম রব সম্পর্কে কিসে তোমাকে ধোকাই ফেলে রেখেছে আল্লাহ রব্বুল আলমিন দয়াবান উদার নগদ ধরেন না এই কারণে আমরা কি পড়ে আছি ধুকায় পড়ে আছি তার কি পরিমাণ নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছে আর কি পরিমাণ শাস্তিকে নিজের জন্য অবধারিত করে নিচ্ছে এই জন্য আল্লাহ রব্বল আলমিনের মুরাকাবা যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন এটা মোমেনের জন্য বিশাল বড় একটা সম্পদ আর এর বিপরীতটাই হল সিরকে খাফি নিফাক কুফুরি বিভিন্ন পর্যায়ের বিপরীতটা কিছু কিছু পর্যায়গুলি তো আছে সিরকে খাফি যে গোপনশিরি কিছু কিছুগুলি কিছু বিষয় আছে মুনাফি এর কিছু অংশ আছে আবার কি একেবারে কুফুরি লোক দেখানোর জন্য কিছু কাজ করে আরবের কিছু গোষ্ঠী ছিল তারা ইমান গ্রহণ করত। কেন লোক দেখানোর জন্য না লোকদেরকে বরং বিভ্রান্ত করার জন্য আমিনু বিল্লাদি উংজিলা আলাইহি ওয়াজহান নাহারি ওয়কফুরু আহ তাদের চেলাচামণ্ডদেরকে নেত্রীবর্গ বলে দিত যে যা রসদ সাল্লা মোহাম্মদ সাল্লামের উপর গিয়ে ইমান নিয়ে এসে ইমান গ্রহণ করে খুব তাকে সম্মান করবে তোষামত করবে ভক্তি করবে আবাদ দৈনিকের মধ্যে খুব বেশি পারদর্শিতা খুব বেশি যত্ন দেখাবে যখন সবার কাছে একটা গ্রহণযোগ্যতা হয়ে যাবে তখন আবার ছেড়ে দিয়ে কাফের হয়ে যাবে তখন সাধারণ মানুষ মনে করবে যে ইসলামের মধ্যে যদি বাস্তবে কোনো সার্বত্তা থাকতো এর মধ্যে যদি কোনো ধরনের আসলে বাস্তবতা থাকতো তাহলে এই লোকগুলো তো ইসলাম থেকে ফিরে আসতো না এরা তো আমাদের চেয়ে বোঝমান আমাদের চেয়ে শিক্ষিত আমাদের চেয়ে বেশি ইসলামের জন্য কিছু লোক উৎসর্গ ছিল ইসলাম গ্রহণ করার পরে তারা কি পরিমাণ পরিমাণামল করেছে কি পরিমাণ দান দেখা করেছে কি পরিমাণ অনুগত ছিল এরাই যখন ফিরে আসলো তাহলে বোঝা গেল এটা কি না আসলে কোনো ভালো বিষয় না মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তারা ইসলাম গ্রহণ করে ইসলামের আমলগুলো উন্নতভাবে আদায় করত। পরে আবার কি করত কুফুরির দিকে ফিরে যেত এটা তো এক ধরনের লোক দেখানো এটা তো পরিষ্কার কুফরি তার মধ্যে কোনো কি নেই সন্দেহ নেই আরও কিছু কাজ আছে যেমন কিউ ফরজ নামাজ রোজা জাকাত এইগুলো সম্পূর্ণটাই করে লোক দেখানোর জন্য সম্পূর্ণটাই করে কিছুর জন্য লোক দেখানোর জন্য আল্লাহর জন্য না মানুষে দেখলে করে মানুষে দেখলে না দেখলে করে না নামাজ পড়ে ও আছে না নাই এর কোনো হিসাব রাখে না কারণ নামাজ পড়ে সে কাদের জন্য ভোট পাওয়ার জন্য মানুষের জন্য তাকে মুসলমান মনে করে মুসলমানদের শাসন যেন সে করতে পারে এই জন্য এইভাবে যারা করে দিনের বিভিন্ন ফরজগুলোকে যারা পালন করে ফোকা একার মুজাহিদ্দিন গবেষকগণ এই ব্যাপারে বলেছেন যে এদের কুফুরের মধ্যে কোনো সন্দেহ নেই তারাও কাফের এই ধরনের লোক দেখানো কাজ যারা করবে তারাও কি কাফের আরেকটা আছে যে সে এবাদতবন্দি করে আল্লাহর জন্য কিন্তু বেশিরভাগ সেখানে কি থাকে গাইরুল্লাহ উদ্দেশ্য থাকে এটাকেও মুজাহিদ্দিন বলেছেন ইসলামিক না ইমানদারদের মধ্যে পাওয়া যায় না এই তিনটা আচরণ মুনাফিকদের নামাজের ব্যাপারে বলছে নামাজে আসে অজু করেই আসে ইদা কম ই কম কোসালা অলস নামাজের মধ্যে কি করে আসে যেহাদে যায় কিসের আশায় গণিমতের আশায় আর যদি গণিমত পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে কষ্টের কোনো সম্ভাবনা থাকে তাহলে তখন আর সে জেহাদের পথে কি নেই সে জেহাদকে ভালোবাসে জেহাদের প্রশংসা করে জেহাদের গুণ কীর্তন করে জেহাদের জন্য নিজের আবেগ উৎসাহ দেখায় কিন্তু কখন যদি কি থাকে এই জেহাদের মধ্যে কি থাকে গৌরব থাকে লোকদের প্রশংসা থাকে লোকদের সমর্থন থাকে পৃথিবীর কি থাকে পক্ষ থেকে সুযোগ সুবিধা থাকে তখন এই জেহাদ সহি এই জেহাদের জন্য আমরা মুজাহিদ আমরা গৌরবান্বিত জেহাদের মাধ্যমে জেহাদ ইসলামের ফরজ বিধান নিজে এগুলোর জন্য উৎসাহীও থাকে তৎপরতাও দেখায় আবার যখন আল্লাহর পক্ষ থেকে এই জেহাদের আমলের ক্ষেত্রে এই পরীক্ষা আসে তখন সে বলে এগুলো হলো সন্ত্রাস এগুলো মুসলমানদের কাজ না শরীয়তের সাথে এই সমস্ত সশস্ত্র তৎপরতার কোনো আমরা সম্পর্ক দেখি না এইগুলো ইসলামের মধ্যে বোমা মারা ইসলামের মধ্যে কি নাই। তখন সে জেহাদের ব্যাপারে এই ধরনের একটা অবস্থান কি করে নিয়ে নেয় একই বিষয় যখন সুবিধার অবস্থায় থাকে সে আর কি থাকে জন্য খুব উৎসাহী থাকে আর যখন এটা কঠিন অবস্থানে চলে আসে পরীক্ষার অবস্থায় চলে আসে তখন পিট দিয়ে কি করে পলায়ন করে অমিনান্না সিমাইয়া আবুদুল্লাহ আল্লাহ হারফ কিছু মানুষ আছে জাল্লার ইবাদত করে কিনারাই থেকে ফাইন আস আবাহ খাই ইতমা যদি ভালো দেখে স্থির থাকে ওই না সবাথু ফিতনা আর যদি পরীক্ষা আসে ইনকালা বা আলা ওয়াজহিহি চেহারা ফিরিয়ে সে উল্টে যায় খাসিরাত দুনিয়াওয়ালা আখিরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখিরাতো ক্ষতিগ্রস্ত এই অবস্থাগুলো কাদের না মুমেনদের না যে সুবিধার এবাদতগুলো করবে অসুবিধারগুলি কি করবে না সেটা সুবিধা হলে আল্লাহর জন্য করবে আর অসুবিধা হলে তখন গাড়ির দিকে ছুটবে হ্যাঁ মোমেনদের যেটা হয় যে কেহ কোনো কাল ভালো কাজ শুরু করেছে আল্লাহর জন্যই কিন্তু মাঝে মধ্যে এর মধ্যে আবার এসে যায় দেখা যায় যে অনেকে দেখে বা কারো প্রশংসা আসে ব্যাপারে আরও বেশি কী পায় উৎসাহ পায় এটা হতে পারে কিন্তু মূল উৎস কী ছিল আল্লাহর জন্যই সে যেহাদের পথে এসেছে কার জন্যই আল্লাহর জন্যই পরে গণিমতের মালের মাধ্যমে সে উৎসাহ পাচ্ছে গণিমতের মাল পাবে বলে কোনো অভিযানে বের হচ্ছে এটা কোনো কি এটা কি নয় রিয়া নয় বরং এক হাদিস তো এসেছে রসদালামকে এক সাহাবি জিজ্ঞেস করেছেন যে আমি নির্জনে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি নফল নামাজের মধ্যে মনোযোগের সাথে নামাজ পড়তেছি তখন কেউ আসা দেখলো আমাকে ওই নির্জন অবস্থায় ন্যাকামলের মধ্যে আমার মনের মধ্যে খুশি আসলো আনন্দ লাভ হলো এটা কি রিয়া রস হসম বলছেন যে না এটা রিয়া নয় এটা হলো মুমেনের নগদ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে একটা পুরস্কার যে অন্য মুমেনের কাছে তাকে ভালো হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন কি করেছেন প্রকাশ করেছেন মানুষের কাছে খারাপ হিসাবে গণ্য হওয়া এটা ভালো হ্যাঁ নিজে যা করি নাই সেই বিষয়ে আমার প্রশংসা করুক এই কামনা থাকা এটা নেফাক, এটা খারাপ এটার ব্যাপারে আল্লাহ তাল্লা নিন্দা করেছেন যে এটা যেন না হয় কিন্তু বাস্তবে তার কোনো একটা ভালো অবস্থা দেখে তাকে ভালো মনে করতেছে। শেখা এই খুশিটা আনন্দ আনন্দ থাকা এটা কি নয় খারাপ না। এইজন্য নিজেকে ভালোই রাখবে মানুষও যেন তাকে ভালো জানে এই অবস্থা নেই কি করবে রাখবে ইচ্ছা করে তা নিজের সম্পর্কে মানুষদেরকে কি করবে না খারাপ ধারণার মধ্যে লিপ্ত করবে না বরং এই ক্ষেত্রে তো রসুল সাল্লাহিসাম নিজের ব্যাপারে যেন কেউ খারাপ ধারণা না করে বাচার চেষ্টা করেছেন একবার রসল্লা কি করছেন রাত্রে এতে কাপড় তো ছিলেন রসুলামের একজন স্ত্রী উম্মাতুল মমিনের একজন সফিয়া রাজিয়াল এসে রসুলের সাথে মসজিদে নবমীতে কি বলছেন কথা বলেছেন রসুলাম মসজিদে ছিলেন মসজিদের বাইরে ছিলেন কে উমুল রাজি আল্লাহা এই রাত্রের গভীর সময়ে এই সময় পাশের রাস্তা দিয়ে দুইজন আনসারই হেঁটে যাচ্ছিলেন তারা দেখছে দৃশ্যটা যে রসুল কোনো একজন নারীর সাথে কি বলতেছেন কথা বলতেছেন তারা তো রসুলের ব্যাপারে কোনো খারাপ কল্পনা করবে ধারণা করবে প্রশ্নই আসে তারা হেঁটে চলে যাচ্ছিলেন রসুল সাম তাদেরকে ডাক দিয়ে বললেন আলারিসমা তোমরা ধীরে যাও অর্থাৎ থামো দাঁড়াও তারা দাঁড়াইলো দাঁড়ানোর পরে রস হোসাম বললেন এই যে আমি কথা বলছিলাম আমার স্ত্রী সফিয়া এর সাথে এই যে দাঁড়িয়ে না একজন নারী দেখতেছ তিনি হলেন আমার স্ত্রী সফইয়া রস তাদের কি বিষয়টা কি করলেন জানিয়ে দিলেন যখন তারা বলতেছে সুভান আল্লাহ মানে তারা আশ্চর্য হয়েছে যে আল্লাহ রসুল আপনার ব্যাপারে আমাদের মনের মধ্যে কোন উল্টাপাল্টা ধারণা হবে কল্পনাই করা যায় না আপনি এইভাবে নিজেকে পরিষ্কার করতে হবে বলে বলেছেন যে শয়তান মানুষের রগে রগে কি করে করে। বিচরণ এখন হয়তো তোমাদের মনে কিছু আসে নাই কখন কোন সময় তোমার এক সময় জাগ্রত করে দিবে যে ওই রাত্রে কি হয়েছিল এটা অথবা অন্য কেউ আমার ব্যাপারে কোনো বদনাম করবে তখন তুমি বলবে হ এমন ঘটনা তো এই ধরনের একটা ঘটনা তো আমিও দেখছিস এমন হতে পারে না এইজন্য মানুষের কাছেও নিজেকে খারাপ হিসাবে প্রকাশিত রাখা এটাও ইসলামে কি করে না অনুমোদন করে না কাম্য না এটা হ্যাঁ নিজে ভালো থাকা বাহ্যিক অবস্থা থেকে ভিতর অবস্থা আরো বেশি ভালো থাকা এটা কাম্য কিন্তু বাহ্যিক অবস্থাটা যেন কি থাকে নেককারদের মতো থাকে এটা কাম্য কারণ একটা মানুষ যখন নাকি অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে যায় তখন তার যে কোনো অপরাধ করতে আর কোনো কি থাকে না বাধা থাকে না এটা তার জন্য মারাত্মক একটা অবস্থা আল্লাহ এখানে মূল আমাদের আলোচনা শুরু হয়েছিল যে সর্বদা আল্লাহ তালাকে স্মরণে রাখার ব্যাপারে আল্লাহ তাল্লার উপস্থিতিটা যে আমার নিরবতা হোক আমার কাজ হোক আমার কথা হোক আমার দেখা হোক আমার কোনো কিছু ধরা হোক কে দেখতেছেন আল্লাহ তালা দেখতেছেন আমার বুদ্ধি বেশি আমার এই বুদ্ধির কারণে কাউকে ল্যাং মেরে আমি ঠকিয়ে ফেললাম সেও বুঝে নাই দুনিয়ার কেউ কোনো মামলা মুকাদিমাতে আমাকে করতে পারবে না মানে হারাতে পারবে না কিন্তু একজন কি করেছেন দেখেছে এই ভয়টা নিজের মধ্যে উচিত যে এইগুলির প্রকৃত পুরস্কার যিনি দিতে পারবেন কে দিতে পারবেন আল্লাহ সোহান তাকে আমি দেখা করি যত উন্নত করতে পারি কারণ আমি যত উন্নত করব পুরস্কারটা আমি তত কি ভাবো উন্নত পাবো এটা দুনিয়াবি উদাহরণ দিয়ে দেখায় একজন প্লেয়ার মাঠের মধ্যে খেলতেছে সে জানে যে সে যাকে তাকে সে যাকে ভালোবাসে তার প্রেমিকা যে সে গ্যালারির মধ্যে তার খেলা দেখ এখন সে নিজেকে কতটুকু উজাড় করে দিয়ে খেলবে বলেন সে এখানে কোনো দেখাবে নিজের যোগ্যতার যতটুকু আছে ততটুকুর মধ্যে কোনো অংশকে সে আটকে রাখবে সবটা প্রকাশ করে দিতে চাই কেন একটা মানুষ তার এই অবস্থাটা দেখতেছে পাখি কে সম্বোধন করে বলতেছে যে তুমি কি করতে থাকো গাইতে থাকো নাচতে থাকো কারণ তুমি সুয়াদ আমার প্রেমাস্পদ যে আছে তার দেখা এবং শ্রবণের জায়গায় আছে এমন জায়গায় আছে যেখান থেকে সে কি করতেছে দেখতেছে তেমন প্রিয় ব্যক্তির দেখার জায়গার মধ্যে থেকে তুমি নাচো গাও প্রিয়জন দেখতে আসলে এই মুরাকাবাটা আমাদের কার ব্যাপারে হওয়া আছে আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে হওয়াছে কেউ যখন যুদ্ধের মাঠে শত্রুর দিকে অগ্রসর হতে থাকে তখন তার জন্য বরাদ্দ অন্যান্য অন্য অন্য হোরদের সামনে তাকে নিয়ে গৌরব করতে থাকে যে দেখো আমার জন্য যিনি বরাদ্দ কেমন স্বচ্ছাহসের সাথে বাহাদুরির সাথে বীরত্বের সাথে অগ্রসর হচ্ছে যদি ওই ব্যক্তির ভিতর এই অনুভূতিটা থাকতো তার উৎসাহতা উৎসাহটা আর কত বেশি বেড়ে যেত আবার যখন পিছনে হটে তখন সে কী হয়ে যায় বিষণ্ন হয়ে যায় মন হয়ে যায় মনটা কষ্টের মধ্যে পড়ে যায় আমি এখানে দেখতেছি যে আমাকে কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ রব্বুল আলমী নিশ্চিত দেখতেছেন আল্লাহ আমার জন্য যাকে বরাদ্দ করে রেখেছেন যেহাদের পথে যদি কেউ অগ্রসর হতে থাকে তারাও কী করতেছে দেখতেছে আসলে আমাদের মুমেন হিসাবে অনুভূতিতে সবসময় এই বিষয়গুলি জাগরুক থাকা উচিত ছিল আর যার মধ্যে যেই পরিমাণ আখেরাতের এই বিষয়গুলো আল্লা তাল্লার উপস্থিতির বিষয়টা জান্নাতের বিষয় পুরস্কারের বিষয় জাহান্নামের কষ্টের বিষয়টা যেই পরিমাণ বেশি সময় জাগরুক থাকে তার দিলটা সেই পরিমাণ নোরানি থাকে আলোকিত থাকে যতক্ষণ বেশি সময় সেই অবস্থাটা ধরে রাখতে পারবে সে তত বেশি আলোকিত হয়ে যাবে আমরা দুনিয়াতে আলোকিত লোকতালাশ করি এগুলি তো হইছে আসলে সব ভণ্ডামই আসলে আলোকিত মানুষকে যার অন্তর কী আলোকিত আখেরাতের ফিকিরার যত বেশি হবে আল্লা রব্বুল্লা আলমিনের ফিকির চিন্তা যার দিলের ভিতর যত বেশি থাকবে বেশিক্ষণ থাকবে তার দিলটা তত বেশি কী থাকবে আলোকিত থাকবে আর দুনিয়ার ফিকির যার মধ্যে যত বেশি থাকবে তার দিলটা তত বেশি কি থাকবে অন্ধকার থাকবে দিনের ভিতর আমাদের দিলটা কতক্ষণ আলোকিত থাকে বাতি জ্বালানো থাকে আর কতক্ষণ অন্ধকারে ডুবে থাকে আমরা নিজেরাও কী করতে পারি এটাকে যাচাই করতে পারি আর যে পরিমাণ বেশি আলোকিত রাখে আলোকিত রাখতে রাখতে রাখতে রাখতে একসময় পুরা দিলটার মধ্যে কি হয়ে যায় সে নিজে আলোকিত হয়ে যায় আর অন্ধকারে ফেলে রাখতে রাখতে রাখতে রাখতে এমন অন্ধকার হয়ে যায় যে তখন ভালো সে আর কিছুই বোঝে না সে তখন আলো কেউ সে আর আলো হিসাবে কি করে না দেখতে পায় এমন একটা অবস্থা হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার মোরাকাবার মাধ্যমে আল্লাহর উপস্থিতির ধ্যানের মাধ্যমে আমাদের দিলকে নুরানি করার توفيق دائم كريم واخر دعوانا ان الحمد لله رب العالمين